বাংলা থেকে ইসলামী আলোচনা সভা দেখছেন আজকে সেই প্রসঙ্গে একটি আলোচনা তহবিল তশরুফ তহবিল তশরুফ কেমন সেটা আমরা ইনশাআল্লাহ বলবো তার আগে তোমরা আল্লাহর খেয়ানত করোনা রাসুলের খেয়ানত করো না খেয়ানথ আমানতে খেয়ানত। আমানত কাকে বলে গচ্ছিত জিনিস দায়িত্বে রাখা জিনিস আমার ব্যাগটা আপনার কাছে রাখলাম আমার কলমটা আপনার কাছে রাখলাম কিছু টাকা আপনার কাছে রাখলাম হুজুর আপনার কলমটা দেন একবার ব্যবহার করি বা একদিন ব্যবহার করি ধার নিলে পরে সেই ধার নেওয়া জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কি লাগবে দণ্ড লাগবে দণ্ড বলে না আর আমানত আপনি তাতে শৈথিল্য করেনি ঠিক মতো যেখানে রাখা দরকার সেই ভাবি রেখেছেন নিজের মালের মতো কিন্তু তা সত্ত্বেও নষ্ট হয়ে গেল তাহলে পরে আমি কি করব আমি আপনার কাছে দাবি করতে পারি না যে আমার মালের দাম দিতে হবে আর যদি আপনার থাকে আমি এটা হচ্ছে কি অনিচ্ছাকৃত আর যদি ইচ্ছাকৃত হয় আপনার যদি মনে মনেই থাকে যে হুজুর রেখে গেল তো আমি এটাকে ফতোয়া দিয়ে হালাল করে নেবো তাই না যদি এরকম মনে থাকে তাহলে বুঝতেই পারছেন তার কি আল্লাহ করছেন তোমাদের আপোসের আমানতের যে খেয়ানত করবে তাও চলবে না খেয়ানত কোন প্রকারই যায় ওয়ান তুমন অথচ তোমরা জানছো জেনে শুনে খেয়ালত করবে না নিজ হস্তগত অথবা আয়ত্তে থাকা পরের কোন জিনিসকে গোপন ভাবে নিজের বানিয়ে নেওয়া তসরুপ করা বলে। তহবিল যেমন আপনি মাদ্রাসার কেসিয়ার, মসজিদের তাই না আপনার কাছে টাকা পয়সা জমা থাকে আপনি কাউকে জানতেও দিলেন না তলায় তলায় ডানহাত বা করছেন এটা কি বলে এক প্রকার চুরি তাই না কিন্তু চুরি কাকে বলে চুরি হচ্ছে অপরের আয়ত্তে থাকা মাল গোপনে নেওয়া চুরিটা কোম্পানির যে হিসাব রক্ষক যে হিসাব রাখে সে এরকম তোরুপ করতে পারে তারপর ধরুন মালিক আপনাকে দোকান খুলে দিয়েছে দোকান খুলেছে এবারে মালিক তো এত মালের হিসাব রাখতে না কত টাকায় বিক্রি করছেন মালিক আপনাকে বললো আপনি জানেন বিক্রি থেকে ডেলি পাঁচ হাজার সাত হাজার করে বিক্রি হচ্ছে সেখানে একশো দুশো টাকা করে পকেটে ভরেন তাহলে তো মাসে কত হয় মাসে দু হাজার এমনি বেরিয়ে যাবে তারপর তো বেতন আছে তশরুফ করা আপনার কাছে রাখা টাকা পয়সা তো সিপ করা হারাম যদি আপনার পরে অপরাধ করে বসে ওই শ্রেণীর মানুষ যাদের কোন তাকোয়া নেই তাকোয়া মানুষরা এটা করে সুযোগ বুঝেই মানুষকে চোর হতে সহযোগিতা করে আর এই সুযোগের ফলেই এই অন্তরালে আস্তে আস্তে সেই বা কত শত হারামখর রয়েছে সমাজে যারা আল্লাহর চোখের সামনে করছে অথচ মানুষের চোখকে ফাঁকি দিচ্ছে আল্লাহ চোখকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু তারা মানে না কেন হয়তোবা জানে না আর জানে তো নিশ্চয়ই মানে না তাছাড়া করবে কেন এইভাবে দু একটা উদাহরণ আপনাদেরকে বলি জনসাধারণের নামে সরকারি অনুদান নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছে আসে কাদের নামে আসে জনসাধারণের নামে আসে কোনো সময় তিরপল এলো কোনো সময় গম আসে কোন সময় চাল আসে কোনো সময় তেল আসে যাই হোক যেকোনো অনুদান আসে এবারে সেখান থেকে সেই অনুদানে ভাগ বসায় কারা যারা বসায় তারা আপনারা জানেন কারা বসায় প্রাকৃতিক দুর্যোগ বন্যা তার হকদার আসলে নয় রাস্তা ব্রিজ ইত্যাদি হতে পয়সা আসে না যে এই গ্রামের রাস্তা হবে কি এলাকার রাস্তা হবে সে রাস্তায় একটা বাজেট আসে সেই বাজেট থেকে কারা কুক্ষিগত করে তারা কুক্ষিগত করে আপনারা জানেন যারা তাদের দায়িত্বে আছে তারা সেখান থেকে পয়সা কুক্ষিগত করে এবং পয়সা রাস্তায় কম খরচ করে সেখান থেকে বাঁচিয়ে নিজের পেট ভরে এটা হচ্ছে সরকারের কোষাগার থেকে আসা কিন্তু স্থানীয় নেতা যারা তারা কিছু অংশ তাদের পেটে ভরে এখন জানি না বেশি ভরে না কম ভরে রাস্তা যা লাগায় লাগায় আর বাকি নিজেদের পকেটে যায় যদি আমি আমার পকেট ভরি তাহলে নিশ্চয়ই সেটা বড় খেয়ানত একসঙ্গে বহু মানুষের মালে খেয়ালত করা হয় সরকারের খেয়ানত করা হয় যা কোন প্রকারেই যায় কোনো জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান এটা সরকারি মাল হ্যাঁ কোম্পানি কে মাল দাঁড়িয়ে সমস্যা নেই কিন্তু না ওরা মনে করে আর ইসলামের ধারক ও বাহক প্রচারক মাদ্রাসা মসজিদ ইসলামের আজান হয় তাই না আল্লাহ দিকে আহ্বান করে যেখানে এলমি চর্চা হয় जे मद्रासा एम एक जेखान शिक्षित छात्ररा झलरा समाज कन्याधारे सूंदर दिखे आगे नहीं जा समय से ही केंद्र सेतिमखाना बैतुल माल प्रभृत कैशियार हजांची कोषाध्यक्ष जी क्या जर हाथे टा तीन लय छये তারা টাকা যদি তছ নছ করে তারা টাকা যদি বাম দান করে এদিক সেদিক করে তাহলে পরে তারাও কিন্তু আমানতের করে। যে যে আমানত ঘরে দেওয়া হয়েছিল। আপনি এই প্রতিষ্ঠানের হিসাব নেবেন কিন্তু তা না করে আপনি ব্যক্তিগত লোভে সেখান থেকে কিছু কিছু করে পয়সা নিজের কাজে ব্যয় করলেন বা খেয়ে ফেললেন তাহলে নিশ্চয় আপনি হচ্ছেন আমানতের খেয়ানত করা আপনি হচ্ছেন খায়েন আপনি হচ্ছেন বিশ্বাসঘাতক অথচ নটকের দোকান যেখানে পেপসি আছে যেখানে বিস্কুট যেখানে চানা চা ইত্যাদি ইত্যাদি আপনি দোকানের মাল বিক্রি করছেন আপনার বেতন ফিক্সড আছে মাস গলেই আপনাকে এক হাজার টাকা বেতন দেওয়া হবে ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও আপনি দোকান থেকে মাল খাচ্ছেন কখনো একটা পেপসি খেলেন কখনো কি করছিস খুব দোকান চালাচ্ছিস বস বস আয় আয় পেপসি খা দোকান থেকেই খাওয়ালেন দোকান থেকে যে খাওয়ালেন আপনি কি দোকানকে পয়সা দেন যদি পয়সা না দেন তো আপনিও আমার হাতে করছেন যদি বলেন না না না আমার মালিক রাজি আছে এরকম খেতে পাই সমস্যা নেই আপনার মালিক যদি বলে যে তুমি তোমার প্রয়োজনে তোমার খেতে লাগলে তুমি দোকান থেকে খেয়েও কিংবা পেঁয়াজ লাগলে একটা পানি খেয়েও কিংবা তোমার বন্ধু এলে খাও সমস্যা নেই কিন্তু যদি এরকম অনুমতি না থাকে অথচ আপনি দিদার দোকান থেকে খেয়ে যান এবং বন্ধুদেরকে খাওয়ান আপনার বাচ্চা এলো বেড়াতে বাচ্চার হাতে লজেন্স দিলেন চকলেট দিলেন এগুলো কার হিসাবে গেল দোকানের হিসাবে মালিকের হিসাবে গেল আসলে আপনি আমানতের খেয়ানত করলেন এগুলো মানা কঠিন তাই না এমন পরিস্থিতি আসে যে দোকানদার দেয় কিন্তু মানা কঠিন না তাকে হিসাব রাখতে হবে আর যখন হিসাব রাখবে তখন দেদার খরচ করবে না এক শ্রেণীর মানুষ হল মালিক কর্তৃক নির্ধারিত বিক্রি করে বাড়তি পয়সা পকেটে ভরা অনেক বেতনভোগী কর্মচারী এমন করে থাকে অথচ সেটা হালাল নয় মনে করব আপনার একটা দোকান আছে সেই দোকানে বিভিন্ন মাল আছে সেই মালে মালিক বলে দিয়েছে দোকানের মালিক যে এই মাল এত টাকা হলে বিক্রি করো আপনি চেষ্টা করলেন কি যত বেশি পারি বিক্রি করে যে আপনি মালিকের এই আদেশ উল্লঙ্ঘন করে মনে করেন এক হাজার টাকা একটা মাল বিক্রি করবেন আপনি এক টাকা বারোশো তেরোশো বিক্রি করলেন দিয়ে মালিকের কথা মতো এক হাজার টাকা দোকানের ক্যাশবাক্সে রাখলেন আর দু তিনশো টাকা আপনি আপনার পকেট বক্সে রাখলেন এরকম হয়ে থাকে কিছু মানুষ আছে যারা তহবিল তশ্রী করে নিজের রাখা পরের মালে মানে অবৈধ তশরুফ করে সেখান খায় খাওয়ায়। এবং করে। করে তহবিল এমন কিছু মানুষের কথা আলোচনা করছিলাম এক শ্রেণীর মানুষ হলো মালিক কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাল বিক্রি করে বাড়তি পয়সা পকেটে ভরা অনেক বেতনভোগী কর্মচারী এমন করে থাকে অথচ সেটা হালাল নয় মনে করুন বিভিন্ন আপনি চেষ্টা করলেন কি যত বেশি পারি বিক্রি করে যে আপনি মালিকের এই আদেশ উল্লঙ্ঘন করে মনে করুন হাজার টাকা একটা মাল বিক্রি করবেন আপনি এক টাকা বারোশো বিক্রি করলেন দিয়ে মালিকের কথা মতো এক হাজার টাকা দোকানের ক্যাশব্যাক্সে রাখলেন আর দু তিনশো টাকা আপনি আপনার পকেট বক্সে রাখলেন এরকম হয়ে থাকে জিজ্ঞেস করে তখন আপনি সেই মাল মালিককে না জানিয়ে আপনি নিজের আন্ডারে রেখে বিক্রি করতে রাখলেন বুঝলেন ব্যাপারটা মানে মালিকের মাল না এটা আপনি আপনার নিজের পয়সায় মাল নিয়ে এসে আপনি দোকানে রেখে মালিকের দোকান সেই দোকানে আপনার বুঝতে পাচ্ছেন যে মালিকের ক্ষতি হয় এবং আপনার মালিকের খেয়ানত করা হয় মালিকের বিনা অনুমতিতে মাঝরা যেমন শস্য ক্ষেত্রের বাগান থেকে কিছু খাওয়া বা খাওয়ানোর অভ্যেস আছে অনেক বেতনভোগী কর্মচারীর অথচ মালিকের অনুমতি ছাড়া একটি ফল খাওয়াও বৈধ নয় আমাদের দেশে হয়তো এরকম সিস্টেম নেই আছে তবু আছে বাগানের মালিক আমের বাগান সে আমের বাগানে মালি রাখা আছে মালিক একটা লোককে রেখে দিয়েছে তুমি বাগানে দেখভাল করবে এবারে ওই বাগানের মালি ওই বাগানের ফল খেতে পারে হ্যাঁ যদি মালিকের অনুমতি থাকে খেতে পারে আর মালিকের যদি অনুমতি না থাকে তাহলে খেতে পারে না সৌদি আরবে মাজরা বলা হয় মাজরা মানে খামার বাড়ি সেই খামার বাড়িতে বিভিন্ন জিনিসের চাষ হয় সেখানে যে লেবার চাষি সে নিজে থেকে চাষ করে মালিকের বিনা অনুমতিতে মালিককে না জানিয়ে মালিকের জমির ওপরে মালিকের পানি ব্যবহার করে পুঁইশাক লাগায় সৌদি আরবে পুইশাক খুব পাওয়া যায় সময়ে সময়। মালিকের ওই মাজরা বা ওই মাঠের মধ্যে বা ওই বাগানের মধ্যে বহু রকমের ফল থাকে কখনো আঙ্গুর কখনো খেজুর কখনো আরো অন্যান্য ফল থাকে এখন সেই বাগান থেকে সেই মাজরা অনেক লেবার আছে বন্ধু বান্ধব এলে পরে সেই মালিকের ফল মালিকের ফসল তুলে বন্ধুকে দেয় মরিচ লাগানো আছে যাও কিছু মরিচ নিয়ে যাও টমেটো নিয়ে যাও খাও এটা কি মালিকের অনুমতি আছে যদি অনুমতি আছে তাহলে ঠিক না হয় বন্ধু বেড়াতে এলো ভেন্ডি তো খুব ভালো হয়েছে আপনাদেরকে বলবো সেই ঘটনা হচ্ছে এমন এক বাগানওয়ালা এমন এক মালিক যে মালিক কত বড় আমানতদার তা আপনি আন্দাজ করতে পারবেন মুবারক বলে এক লোক ছিলেন মুবারক তিনি একজন বড় ব্যবসায়ীর ওই রকম মাজরা বাগানের লেবার ছিলেন তো তিনি খুব চাষ করতেন তো তার বেশি চাষ ছিল রুম্মান রুম্মান কাকে বলে বেদানা তো একদিন তার মালিক এলেন বাগানে এসে বললেন মোবারক একটা মিষ্টি বেদানা নিয়ে এসো তো বেচারি মোবারক একটা গাছ থেকে একটা বেদানা এনে দিল বেদানাটা যেমনি ভেঙে খেলো টক তো এটা তো টক মিষ্টি দেখে নিয়ে এসো আবার একটা অন্য গাছ থেকে নিয়ে এসে দিলো ভেঙে খেলো তো সেটাও টক কোনদিন কোন বেদনা খাও না বলছে আগে না যেহেতু সেটা কি আমার খেয়ানত। মালিক মানিক বিশাল অবাক হলো বাড়িতে গেল। বাড়িতে তার উপযুক্ত বিবাহ দেওয়ার উপযুক্ত মেয়ে ছিল আর সেই মেয়ের জন্য খলিফার পরামর্শ করে তারা বলছে কিসের জন্য বলুন তো আমানতদারির জন্য আমানতদারি আমানতদারির ফজিলতে যে সেই আমানতে ক্ষেমত করে না মালিকের বিনা অনুমতিতে একটা বেদানা পর্যন্ত তুলে খাই না অথচ তার আন্দারে সবকিছু আছে আর আয়ত্তে সবকিছু আছে সেই ইচ্ছা খেতে পারে কিন্তু সেই হচ্ছে খোঁজা হয় আর দুনিয়াদার পরিবেশ দুনিয়াদার জামাই খোঁজা হয় জামাই কত কামাইতে পারে জামাইয়ের বেতন কত জামাইয়ের কি ব্যবসা আছে তাই না সব খোঁজে আর তাদের ছিল দিনদারি পরিবেশ সেই দিনদারি পরিবেশে মেয়ের কাছে মোবারক প্রসিদ্ধ মোজাহিদ এবং মহাদ্দেশ বুঝতে পারলেন মানে যাদের ঔরস খুব পবিত্র পরিচ্ছন্ন যাদের দাম্পত্য পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র এবং সেই থেকে কেমন সন্তান হতে পারে এখন এখানে গণনা কার আবদুল্লাহ বিন মুবার রহমতুল্লাহ আলাইহী একজন মহাদ্দেশ প্রসিদ্ধ মহাদ্দেশ এবং মোজাহেদ তার পিতা মাতার কথা যে তার পিতা বাগানের মালি ছিলেন আর মালিকের কাছে আপনার মতে স্যার কোন ধরনের ব্যবসা এবং কোন ধরনের চাকরি প্রযোজ্য স্যার কেন আমি একটু হয়ে গেছি এটা যদি বিস্তারিত যদি বলেন তবে হয়তো আমার পক্ষেও এবং দেখেন কোন ধরনের চাকরি কোন ধরনের ব্যবসা করবেন এটা তো আর তফসিল বলা যায় না কারণ বাজারে পরিবেশে বহু রকমের ব্যবসা বহু রকমের চাকরি আছে আমি আমভাবে যেটা বলবো সেটা হলো এই চাকরি নেওয়ার সময় ব্যবসা করার সময় দেখবেন যে তাতে কোনো হারাম আছে কিনা যখনই কোনো জব নেবেন দরখাস্ত দেওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠানে কোনো রকমে হারাম কিছু করতে হবে কিনা হারামে সহযোগিতা করতে হবে কিনা তার মধ্যে শুনেছি একজন চাষি যদি চাষ করার জন্য দশ টাকা ঋণ নিতে পারে একটা জায়গা নির্ধারিত করে তবে সেটা কেন প্রযোজ্য মানে বলতে চাচ্ছেন যে একটা জায়গা নির্দিষ্ট করে দিয়ে ভাগ পারে না কাউকে ভাগ জমি দেওয়া যাবে না কিন্তু আপনি সেই জমিটার ফসল নির্দিষ্ট করেও দিতে পারেন না বরং তার পার্সেন্টেজ নির্দিষ্ট করে নিতে পারেন তেমনি ইজারা দিয়েও নিতে পারেন দশ টাকা চুক্তির ভিত্তিতে ব্যবহার করা যায় এখন আমার প্রশ্ন হলো যে আমি ইসলামী ব্যাংকে শুধু ভবিষ্যতের কথা ভেবে গিয়ে টাকা সঞ্চয় করে রাখতে পারি কারণ আমি এই টাকা কারো সাথে লাভ ও ক্ষতির চুক্তিতে ব্যবহার করতে চাই না আপনি ইসলামী ব্যাংকে টাকা টাকার হেফাজতের জন্য এবং লাভের জন্য সুদ আসবেনা কিছুই না আপনি হেফাজত থাকবে টাকা এক পয়সাও বেশি নেবেন না কিন্তু ইসলামী ব্যাংক যখন বলছেন তখন ইসলামী ব্যাংকে লভ্যাংশের ব্যবস্থা আছে তারা সেটাকে ইসলামী সরিয়া অনুযায়ী ব্যবসায় খাটায় এবং সেখান থেকে আপনাকে লভ্যাংশ দায় কিন্তু নির্দিষ্ট না ক্ষতি হলে আপনার ক্ষতি হবে আর লাভ হলে আমি আগে বলেছিলাম আমার মত না ঋণ ব্যাংকে ঋণ দেওয়া হয় তখন সেই ঋণ দেওয়া পয়সা ঋণ দেওয়া টাকা ব্যাংক ব্যবহার করে এটা আমরা জানি আমরা যখনই ব্যাংকে টাকা রাখি ব্যাংকে কিন্তু আমার টাকাটা বসে থাকে না আমার টাকাটা খাটে বুঝতে পারছেন কিন্তু আপনি যদি বলেন আমি সুদ নেবো না বা লাভ নেবো না আপনি আমার ইচ্ছা আপনি যদি বলেন যে আমি নেবো না তো আপনার ইচ্ছা কিন্তু আপনি রাখলেন বলে যদি সুদী কারবার হয় তো আপনার গোনা হবে কেন যেহেতু আপনার ওই টাকা সুদী কারবারে ব্যবহার হচ্ছে যদি সুদী ব্যাংক হয় এই জন্য বলা হচ্ছে যে সুদী ব্যাংকের সাথে জড়িত হওয়া মোটেই যায়জ না একমাত্র নিরুপায় না হলে এবার আমরা যদি নিরূপায় হয় ব্যাংক যদি অন্য না থাকে রাখতে বাধ্য সেই ক্ষেত্রে আমরা সুদ নেবো না তালা মদরকে তোফিক দেন মোহাম্ম